বাংলা মানবতা সমাধান রিয় দর্শক যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তা হচ্ছে আফাত উল্লেসান অর্থাৎ জীবের আপদ বা জীব দিয়ে আমরা যে সমস্ত পাপ বা কুকর্ম করি পর্যায়ক্রমে এই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআ আল্লাহ আল্লাহর অসংখ্য ন্যামতের মধ্যে যে নামতটি আল্লাহ আমাদেরকে দান করেছে সেটা হচ্ছে এই জীব আল্লাহর এই পৃথিবীর যেদিকে আমরা তাকাবো সেদিকেই দেখব সারা পৃথিবীটা আল্লাহ নিয়ামতে ভরা দুনিয়াতে যত নিয়ামত আছে আপনি ওগুলা বাদ দেন শুধু মানুষ যদি চিন্তা করে তার এই বডিটাকে নিয়ে তার এই শরীরটাকে নিয়ে তাহলে দেখবে তার শরীরের মধ্যে আল্লাহ তাল্লা যে নিয়ামতগুলো দান করেছেন সেই নিয়ামতগুলোর মধ্যে যদি কোনোই একটা বাদ দেওয়া যায় তাহলে মানুষটাই অচল হয়ে যায় মানুষের স্বাভাবিক জীবন আর চলতে পারে না আল্লাহ তাল্লা আপনাকে দান করেছেন দুটি চোখ দান করেছেন একটি জীব দান করেছেন দুটি কান দান করেছেন দুটি পা দান করেছেন আপনাকে বিবেক বুদ্ধি মস্তিষ্ক ব্রেন এগুলি সব আল্লাহর একটি একটি নিয়ামত আপনি যদি এই নেয়ামতগুলির কোন একটা বাদ দেন আপনার একটি হাত নেই আপনি যেন অচল মানুষ আপনার একটি পা নেই আপনি যেন অচল মানুষ আপনার একটি কান নেয় আপনি যেন অচল মানুষ আপনার একটি চোখ নেয় আপনি যেন অচল মানুষ এইভাবে আল্লাহ তাল্লার যত নেয়ামতগুলো রয়েছে এই নিয়ামতগুলার যদি কোনোই একটা আপনি বাদ দিয়ে দেন তাহলে মনে হবে যেন আপনি একজন অচল বেকার মানুষ অনেক কিছুই আপনার দ্বারাই সম্ভব হচ্ছে না অনেক কিছুই আপনি করতে পারছেন না এই নিয়ামতগুলো মহান আল্লাহ রবুল্লা আলিম আপনাকে দান করেছেন আর এই নিয়ামগুলোর পরিবর্তে আল্লাহ তালা আমার আপনার কাছে কি চেয়েছেন কিছু না আপনি আল্লাহর হাত দিয়ে কাজ করে খান ব্যবহার করুন আল্লাহর পা ব্যবহার করুন আল্লাহর চোখ ব্যবহার করুন আল্লাহর জীব ব্যবহার করুন আল্লাহর কান ব্যবহার করুন আল্লাহর দেয়া মস্তিষ্ক বুদ্ধি ব্যবহার করুন এগুলি সব আপনি কাজে লাগান তবে সৎ ব্যবহার করুন বাজে ব্যবহার করলে চলবে না অনর্থক ব্যবহার করলে চলবে না আপনি এগুলোকে সৎ ব্যবহার করবেন সৎ কাজে লাগাবেন পা দিয়ে সৎ কাজ হাত দিয়ে সৎ কাজ চোখ দিয়ে ভালো দেখবেন কান দিয়ে ভালো শুনবেন যেগুলো শুনার নিষেধ সেগুলো বাদ দিবেন যেগুলো করাল হিসেব সেগুলো বাদ দিবেন যা করতে নাই তা করবেন না তাহলে এগুলির সদ্ব্যবহার হয়ে যাবে আর যদি এগুলির সদ্ব্যবহার হয়ে যায় তাহলে কালকে ক্যামতের মাঠে আপনি আল্লাহর কাছে সঠিক জবাব দিতে পারবেন যে হ্যাঁ আপনি আল্লাহর নিয়ামতগুলোর সদ্ব্যবহার করেছেন যদি এগুলি আপনি সদ্ব্যবহার করেন কালকে ক্যামতের মাঠে এই নিয়ামতগুলোর সম্পর্কে যখন মহান আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন তখন আপনি সঠিক উত্তর দিতে পারবেন আর এটাই হচ্ছে মুমিনের গুণ যে মুমিন আল্লাহর নিয়ামতগুলোকে সৎ ব্যবহার করবে তার উপহার করবে না আল্লাহ তাল্লা তাই মোমিনদের গুণ সম্পর্কে আলোচনা করে বললেন কদাফুল আল্লাহ তিহিম খাসন মোমিনরা সফল কাম হয়ে গেছে যারা তাদের নামাজে বিনয় নম্র অর্থাৎ নম্র এবং বিনয় সহকারে তারা নামাজ আদায় করে আর তারা অনর্থক বাজে জিনিস থেকে নিজেকে বিরত রাখে বাঁচিয়ে রাখে তো আল্লাহ তাল্লাহ যে নিয়ামতগুলি দান করেছে তার মধ্যে একটা বড়ো নিয়ামত হচ্ছে এই আমাদের জীব ছোট্ট পারে একটা জিনিস যে জিনিসটা আল্লাহ রবুল আলমরা আমাদেরকে দান করছে কত বড়ো নিয়ামত এই জীব দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি কোনো জিনিস খেলে বা পান করলে এই জীব আগে স্বাদ নেয় যদি জীবে মজা লাগে তবে খেতে ভালো লাগে যদি জীবের মজা না থাকে তাহলে কোনো কিছু খেতে ভালো লাগে না এই জীব দিয়েই স্বাদ গ্রহণ করা হয় একটি মানুষ যখন জরে ভোগে জীবের মজা থাকে না মুখে মজা থাকে না তখন দেখবেন লোকটি খেতে পারে না লোকটি তখন রুগা হয়ে যায় অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় কেন কারণ মুখের মজা নেই খেতে পারছে না তা এই জীব স্বাদ গ্রহণ করছে না বলে আপনি খেতে পারছেন না এই জীব দিয়েই একটা মানুষ তার মনের সমস্ত আবেগকে প্রকাশ করে তার প্রয়োজনের কথা মানুষের কাছে পেশ করে তার অভাব অভিযোগ মানুষের কাছে তুলে ধরে তার প্রয়োজন কি মানুষকে বলে এই জীব দ্বারা তার সমস্ত আবেগকে সে প্রকাশ করতে পারে কিন্তু যার জীব নেই সে প্রকাশ করতে পারে না তার মানে হলো এই যে মহান আল্লাহ রব্বুল আলিমিন জীব দেওয়ার সাথে সাথে কথা বলার একটা পাওয়ার আছে সে পাওয়ারটা আল্লাহ রব্বুল্লা আলিমিন দান করেন যদি পাওয়ার দেন আল্লাহ তবে আপনি কথা বলতে পারবেন আর যদি আল্লাহ পাওয়ার না দেন তাহলে আপনি কথা বলতে পারবেন না যেমন চোখ দিলেই দেখা যায় না চোখের সাথে সাথে চোখ দিয়ে যে দৃষ্টিপাত দেখা তার একটি পাওয়ার আছে এটা মহান আল্লাহ রবুল আলমী দান করেন তাই দেখবেন অনেক মানুষ আমাদের মতই চোখ আছে বাহ্যিকভাবে দেখে মনে হবে না যে লোকটি অন্ধ সুন্দর চোখ দেখতে পায় না সব কিছু ঠিক আছে শুধু একটি জিনিসের অভাব সেটা হচ্ছে মহান আল্লাহ রব আলীন তার চোখের পাওয়ারটা নিয়ে নিয়েছেন তাই সে দেখতে পায় না আপনার চোখ যখন দুর্বল হয়ে যায় ডাক্তারকে দেখিয়ে চোখ ছিলিয়ে করে চোখের একটু পাওয়ার বাড়িয়ে দেওয়া যায় কিন্তু যে জন্ম অন্ধ মায়ের পাট থেকে যে জন্ম অন্ধ হয়ে এসছে তার ব্যবস্থা কোনো ডাক্তার করতে পারে না আল্লাহ যে পাওয়ারটা তাকে দেননি সেই পাওয়ারটা পৃথিবীর ডাক্তার মিলে তাকে ব্যবস্থা করে দিতে পারে না অথেব আল্লাহ তাল্লাহ চোখ দেওয়ার সাথে সাথে যে পাওয়ারটা দেন সেই পাওয়ারটা হচ্ছে আসল যদি দেন তবেই দেখা যাবে জীব দেওয়ার সাথে সাথে কথা বলার যে পাওয়ার সেই পাওয়ার যদি আল্লাহ দেন তবেই কথা বলতে পারবেন না হয়ে পারবেন না আল্লাহ তাল্লাহ সেই বুবা লোকগুলি যাদের জীব আছে কিন্তু কথা বলার পাওয়ার নেই বিচারেরা তাদের মনের আবেগকে তাদের মনের কথাগুলোকে মনের মধ্যেই দাবিয়ে রাখে মানুষের কাছে পরিবেশন করতে পারে না মানুষকে তারা বলতে পারে না যে তারা কি চায় ইশারা ইঙ্গিতে কিছু বলে যা সব বোঝা যায় না তাও তার ইশার কথা তার ইঙ্গিতের কথা তার ইশার ভাষা ইঙ্গিতের ভাষা কেবল তার পরিবারের লোক তার মা বাপ ভাই বোন তারাই কিছু বেশি ভালো বুঝে অন্য মানুষরা তা বুঝতে পারে না তারা ইশারা দিয়ে আমাদেরকে বুঝাতে চায় আমরা বুঝতে পারি না তো সেই লোকটা বুঝে যে জীবের কত বড় কদর আর জীবের কত বড়ো মর্যাদা আর জীব কত বড়ো আল্লাহর একটি নিয়ামত আমরা হয়তো বুঝতে পারছি না যারা আমরা এই নিয়ামত লাভ করেছি এই নিয়ামতের সদ ব্যবহার করবেন এই জীবের সদ ব্যবহার আপনি কিভাবে করবেন এটাকে সৎ পথে ব্যবহার করে যা বলার দরকার তাই বলবেন যা বলতে নেই তা বলে এর অপব্যবহার করবেন না আর যদি আপনি আল্লাহর এই নিয়ামতের সদ ব্যবহার করেন তাহলে আপনি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আর যখন আপনি আল্লাহতা জ্ঞাপন করবেন তখন আল্লাহ যে কথা আল্লাহ বলেছেন যদি শুক্রিয়া করো যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো লাজিদান আমি তোমাদেরকে আরো অনেক দিব অনেক দিব মানে মানে তোমার শরীরটা তোমার জীবটা তোমার এই চোখটা তোমার এই পাটা তোমার শরীরের সমস্ত অঙ্গ থাকবে আজকে দেখবেন পা আছে কিন্তু এত পায়ের ব্যথা চলতে পারা যায় না শরীরের ব্যথাতে উঠতে পারা যায় না চোখ আছে কিন্তু পাওয়ার কমে গেছে আর দেখতে পাচ্ছি না ভালো করে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন একটি করে রোগ ঢুকিয়ে দেন মানুষের শরীরে আর মানুষের শরীরের অঙ্গ আর কাজ করছে না হাত হিলতেছে ভাত মুখে দিতে পারতিছি না প্যালাইসিস হয়ে গেছে পার আর কাজ করছে না প্যালাইসিস হয়ে গেছে সারা বড়িটা আপনার কাঁপতেছে কেন কারো সুস্থ সবল নেই যদি আল্লাহ নিয়ামতের কদর করতেন আল্লাহ বলছে লাইন যদি সুক্রিয়া জ্ঞাপন করো আমি আরো দেব মানে এগুলি সব ভালো থাকবে সুস্থ সবল সব ঠিক মতন কাজ করবে হাত চলতে থাকবে পায়ের রক্ত চলতে থাকবে চোখ কাজ করবে সব ঠিক মতন চলতে থাকবে ওয়ালাইন কভার তুম আর যদি কুফুরি করো যদি অকৃতজ্ঞ হোলা সাদী তাহলে মনে করে নিও আমার আধাব খুবই কঠিন কালকে কেমতের মাঠে এই প্রত্যেকটি অঙ্গ পতঙ্গ সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। এগুলি যদি সঠিক মতো অন্যায় করে থাকো আর যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন না করো তাহলে মনে করে নিও ইন আদাবিল আমার আধাব খুবই কঠিন হবে ভাই প্রত্যেকটি নিয়ামতের কদর করবেন আল্লাহ জীবন দিয়েছেন এরপর একটা নিয়ামত এরপর একটা জিনিস মরণ মনে রাখতে হবে আল্লাহ সুস্থতা দান করেছেন এরপর অসুস্থতা আছে মনে রাখতে হবে সব সময় মানুষ সুস্থ থাকে না আল্লাহ আজকে অবসর দিয়েছেন অবসরে কদর করবেন কালকে ব্যস্ত হয়ে পড়বেন আজকে আল্লাহ ধনমাল তাল করেছেন সম্পদ আছে কদর করবেন কালকে ফকির মিসকির হয়ে পড়বেন অভাবী হয়ে পড়বেন ওই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছেন খমসিন খামসেন হায়াত কবলিক কাবলা হারামিক সে হাত কাবলা আল্লাহ তোমরা পাঁচটি জিনিস এখন আছে পরে পাঁচটি জিনিস আরো আসবে সেই পাঁচটি জিনিস আসার আগে এই পাঁচটি জিনিসের কদর করো হায়াত একা কাবলা মৌতিক মৃত্যু আসার পূর্বে যে জীবন আল্লা দান করেছেন এই জীবনের কদর করো তাই যতদিন পর্যন্ত জীবনটা তুমি পেয়েছ এই জীবনের মূল্য দিও ভালো কাজে লাগাই সৎ কাজ করো আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করো এই জীবনে মরণ আসার পূর্বে তাই আল্লাহ তারা জীবন দিয়েছে জীবনের মূল্য দিতে হবে স্বাভাবিক হারামিক জৈবন কাল একটা বিরাট কাল একটা লং পিরিয়ড এই লং পিরিয়ডটাকে এই লং সুদীর্ঘকালটাকে আল্লাহর কাজে লাগাও দিনের কাজে লাগাও জৈবন অবস্থায় যুবক অবস্থায় মানুষ যেভাবে আল্লাহর ইবাদত করতে পারবে বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর ওইভাবে ইবাদত করা সম্ভব হয় না বার্ধক্যে মানুষ নামাজে দাঁড়াবে দাঁড়াতে পারবে না বসে বসে নামাজ পড়বে ঠিক মতো সাজদা করতে পারবে না ঠিক মতো রুকু করতে পারবে না ঠিক মতো দোয়াগুলি পড়তে পারবে না ভুলে যাবে এখন ছোট্ট একটি বিরত নিচ্ছি সাথে থাকুন আবারও আসছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ভদ্রুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 क्यों इचरण बोझार देख चरित्र गठने इसलम आज रे आठ टेब सम्प्रचार सकाल सात কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও বহু বহুদিক থেকে হেদায় দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় পরবর্তী অনুষ্ঠান বাংলায় বলছিলাম যে আল্লাহ তৈবন কাল দিয়েছেন সেই জৈবন কালের পরে একটা পিরিয়ড আসবে বার্ধক্য তখন সব কাজ করতে পারবেন না অতএব সেই জৈবন কারোর মূল্য দাও বার্ধক্যের পূর্বে সে হাত সাকামিক যেটা আমার বিষয়বস্তু ছিল বলার উদ্দেশ্য ছিল সুস্থতার মূল্য দাও অসুস্থতার পূর্বে আজকে সুস্থ আছো কিছু করে নেবার চেষ্টা করো আল্লাহর ইবাদত দিনের কাজ সুস্থ অবস্থায় কিছু করে নাও কালকে অসুস্থ অবস্থায় পড়ে যাবে দেখুন দেখতে মন চাইবে জমার দিন নামাজ পড়তে যাই সবলে জমার মসজিদে আপনি বিছানায় পড়ে আছেন আপনার মনটা চাইছে যে আপনিও নামাজ পড়তে যাবেন বা যেতেন যাবার আশা আছে কিন্তু এখন এমন অসুখে আপনি ভুগছেন যে আপনার মসজিদে যাবার মতন কোনো শক্তি নাই। কিন্তু যখন শক্তি ছিল তখন কিন্তু আপনি যান নাই তখন কিন্তু আপনি উপস্থিত হন নাই তখন কিন্তু আল্লাহর দিনের কোনো কাজ আপনি করেননি আজকে কিন্তু আপনি বলতে যদি সুস্থ থাকতাম তাহলে আমি করতাম আজকে পসতে বা আজকে অনুতপ্ত হয়ে আপনার কোনো লাভ হবে না কারণ আপনি কালকে করেন নি। তাই নবী বলছেন হাতে আর ধন দৌলত বিষয় সম্পত্তি যদি আল্লাহ কিছু দেয় এই ধন দৌলতের মূল্য দিয়ে অভাব আসার পূর্বে কালকে অভাবে হয়ে যাবে মনে মনে চাইবে আল্লাহ যদি আজকে আমাকে টাকা পয়সা দিতেন তাহলে আমি আল্লাহর পথে দান করতাম ভাইরা আমার আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা যে জিনিসগুলি আমাদেরকে দান করেছেন সেই জিনিসগুলোকে আল্লাহ সুস্থ ও সবল রাখবেন যদি আমরা আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেমন আল্লাহ বললেন যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি তাহলে আরো অনেক দিব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো আমার আভাব খুবই কঠিন হবে কালকে ক্যামতের মাঠে তোমাদেরকে আমার সমস্ত নিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অনুরূপ হবে আজ আমরা কথা বলতে আছি যে জীব দিয়ে এটা মনে রাখবেন যে এই জীবটা কালকে কেমতের মাঠে কথা বলবে না কালকে মহান আল্লাহ রাবুল আলমিন এই জীবের তারা লাগিয়ে দিবেন নিয়ে যা কিছু করেছি আমার হাত আমার হয়ে বলবে আমার পা আমার বিরুদ্ধে বলবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কিংবা আমার হয়ে বলবে যদি আমরা এগুলা সদ্ করি আমার হয়ে বলবে আর যদি অসৎ ব্যবহার করি তাহলে আমার বিরুদ্ধে বলবে মহান আল্লাহ রাবুল আলমিন তাই সুরা মধ্যে ওদের পা আমার কাছে আজকে সাক্ষী দেবে বি যা কিছু ওরা দুনিয়াতে করতো আপনি যা কিছু করছেন এই হাত দিয়ে এই পা দিয়ে এই জীব দিয়ে এই চোখ দিয়ে এগুলি কালকে কামতের মাঠে মোহান আল্লাহ রব্বুল আলমিন এগুলি দিয়ে আমাদের বিরুদ্ধে বা আমাদের হয়ে সাক্ষী গ্রহণ করবেন যদি হাতের দ্বারাই ভালো কাজ করেন আপনার হয়ে সাক্ষী দেবে যদি পায়ের দ্বারাই ভালো কাজ করেন আপনার হয়ে সাক্ষী দেবে যদি জীবকে ব্যবহার করেন আপনার হয়ে সাক্ষী দেবে তা না হলে এগুলি সব আমার আর আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কালকে মহান আল্লাহ রবুল আলমিন এগুলোতে তালা লাগিয়ে দেবে তাই মহান আল্লাহ রব্বুল আলমিন এই বড় নিয়ামত জীব আমাদেরকে দান করেছেন এই জীবটার সদ ব্যবহার করবেন সুন্দর কাজে ভালো কাজে লাগাবার চেষ্টা করবেন নবী মুদ রাসুল্লাহ সাল্লাহ ব্যবহারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে বলছেন মান খেয়ান বিখের যারা আল্লাহকে বিশ্বাস করে এবং যারা আখেরাতে বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকেও বিশ্বাস করে একদিন মরতে হবে শেষ দিবস কেমন একদিন হবে সেদিন আমাদের উঠতে হবে কেমন প্রান্তে আমাদেরকে একত্রিত হতে হবে আল্লাহর কাছে আমাদেরকে হিসাব কিতাব দিতে হবে এই আখেরাত সম্পর্কে এবং আখেরাত সম্পর্কীয় যত বিষয় আছে আমাদেরকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাম সে সম্পর্কে আমাদেরকে বলে দিয়েছেন আগের রাতে আগে কবর কোবরের সমস্ত কথা কবর থেকে উঠতে হবে তারপরে হাসপুর প্রান্তে হব সূর্য কোথায় থাকবে হিসাবের ব্যাপার ব্যাপার এ সমস্ত কথা বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি আমাদেরকে বলে দিয়েছেন এগুলিকে বিশ্বাস যারা করে তাদের উচিত যে তারা যখন কথা বলবে ভালো কথা বলবে উত্তম কথা বলবে আউলে কিংবা চুপ থাকবে বোখারি ও মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম এই কথা বলে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন এই জীবটা সদ ব্যবহার করি এই জীবটাকে যেন আমরা অপব্যবহার করে এটাকে যেন আল্লাহর কুফুরির কাজে ব্যবহার না করি এখন আমি আপনাদের সামনে একটি একটি করে তুলে ধরবো যে এই জীব দিয়ে আমরা কি কি কাজ এবং কী কী অপকর্ম করে থাকি সবথেকে বড় কাজ প্রথমত যে আমরা করি এই জীব দিয়ে সেটা হচ্ছে মানুষের এই জীবের সব থেকে একটা বড়ো দোষ সব থেকে একটা বড় কুকর্ম অন্যায় কাজ যেটা আমরা করে থাকি ছেটা হচ্ছে এই জীব দিয়ে গিবোত করা ঘিবত কাকে বলে এর প্রসঙ্গা এর সংজ্ঞা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে এই হাদিসে আল্লাহ নবী আমাদেরকে জিবতের সংজ্ঞা বলে দিয়েছেন তাই আল্লাহ নবী হাদিসের মধ্যে সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন আচ্ছা দুরু নামালগি বা সলিম শরীফের হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আচ্ছা তোমরা কি জানো গিবো কাকে বলে সাহাবিরা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানেন আল্লা নবী বললেন গিবত হচ্ছে আখাকা তোমার ভাইয়ের এমন প্রসঙ্গ তুলে ধরা এমন দিক তুলে ধরা যা সে পছন্দ করে না যা সে ভালোবাসে না তার সেই দিকটা তুলে ধরা তখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আরা আইতা লাউকা নফি হেমা আকল ইয়ারসুল আল্লাহ যদি ওই দোষটা আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে যে দোষের কথা আমি বলছি তাহলেও কি গিবত হবে আল্লাহ নবী তখন বললেন অপবাদ দিলে তাহলে বুঝতে পারা গেল দুই অবস্থাতেই গিবত করা কিন্তু হারা দুই অবস্থা যদি দোষটা থাকে তাও বলা যাবে না আর যদি দোষটা না থাকে তাও বলা যাবে না দোষটা যদি থাকে তাহলে গীবত হবে আর দোষটা যদি না থাকে তাহলে মিথ্যা অপবাদ দেওয়া হবে তাই রাসুল এ করিম সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে সতর্ক করছেন এবং আমাদেরকে বলছেন যে এই গিবত থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো কারণ এই গিবত সব থেকে বড় সর্বনাশি বা সর্বনাশী জিনিস যা এই জীব দিয়ে আমরা করে থাকি আল্লাহর নবীর স্ত্রী মা আয়েসা রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আরো অনেক স্ত্রী ছিল সবাই আমরা জানি কিন্তু স্ত্রীরা একে অপরের প্রতি সতীর হিসাবে একটুকু বিদ্বেষ পোষণ করতেন আর এটা স্বাভাবিক জিনিস মা আয়েশা রাদিয়া আল্লাহ তালা আনহার কথা যে একদিন তিনি রাসুল করিম সাল্লাহ আলী হসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ হাস বো কামিন সাফিয়া তাকা ওয় কাদা ফকাল নবী ও সাল আলী হসাল্লাম লাকাদ কুলতে খেলে মাথান মা আয়েশা বলছেন ইয়া রসুল আল্লাহ এই সাফিয়ার খাটো বা নাটা হওয়াটাই তার দোষের জন্য যথেষ্ট মা আয়েসার দি আল্লাহ তালা আনহার আসলে একটু খোটা দেওয়ার উদ্দেশ্য ছিল মা সাফিয়া রাদি আল্লাহ তালা আনহা দেখতে একটু খাটো ছিলেন আঁকার আকৃতিতে তাই সতীন হিসাবে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে সাফিয়ার এই খাটো বা নাটা হওয়াটাই তার জন্য বা তার দোষ হওয়াটা যথেষ্ট তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা আয়েশাকে লক্ষ্য করে লাকাত খুলতে খালে মাথান লাউ মুজেজাদ বেমা ইল লা মাজাত হো আয়সা তুমি এমন একটা তিত কথা বলেছ এমন একটা করা কথা বলেছ যে তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশ্রিত করে দেওয়া হয় লামাজ হো তাহলে সমুদ্রের সমস্ত পানি তিত হয়ে যাবে বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে কথাটা তো খুব বড় কথা না কি এমন বড় কথা ছিল কিন্তু দেখেন আল্লাহ নবী বলছেন যে সমুদ্রের পানি তিত হয়ে যাবে যদি তোমার এই কথাটা সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তো ভাইরা আমার কথা হচ্ছে এটা প্রাকৃতিক ব্যাপার জন্মগত জিনিস যে কোনো নারী সতীন ভালোবাসে না তাই মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ নবীকে এই কথাটা বলেছিলেন আর আল্লাহ নবী তাকে বললেন যে এত বড়ো তীত কথা যে সমুদ্রের পানির সমস্ত হয়ে যাবে তোমার এই কথাটার কারণে তা গিবত করা যে কত বড় জিনিস এবং যে কত বড় সর্বনাশী জিনিস তা আমরা খুব স্বাভাবিকভাবেই ভালোভাবেই বুঝতে পারছি যে রাসুলে করিম সাল্লাল্লাহ আলিয়াল্লাম বললেন যে সমুদ্রের পানি হয়ে যাবে তোমার এই কথাটা সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তাই সব সময় এই জীবটাকে হিফাজত করবেন থেকে খবরদার কোনো মানুষের গিবত করার কাজে এই জীবটা ব্যবহার না মহান আল্লাহ রাবুল আলমিন তাই আমাদেরকে সতর্ক করে এই গিবদ সম্পর্কে আমাদেরকে বাঁচানোর জন্য জীবকে হিফাজত করতে বলে আল্লাহ তালা কুরআ মধ্যে আমাদেরকে বলছেন ইয়া দিন আহ মানুষ তানিবু ক্যাথি তোমরা খুব বেশি ধারণা করা থেকে বাঁচো একা অপরের খুব বেশি ধারণা করোনা কারণ অনেক ধারণা এমন আছে যা পাপ হয়ে যাবে খুব বেশি বেশি ধারণা করা থেকে তোমরা নিজেকে বাছিয়ে রাখবে আর তোমরা সিআইডিগিরি খুঁজে খুঁজে একে ওপরের দোষ বর্ণনা করবে না আজকের মতো এখান থেকেই পরে আবার আলোচনা আসবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ও সাল আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলাহি ওয়া সাহবিহি আজমাইন